जी डबल थ्री टू थ्री जीरोलर अंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठिएमेल कर the solution for humanity scientists are not eliminating god they eliminating models of god you learn sanskrit go back to your scriptures go back to your vedas and your life that god is one division in islam is prohibited we understand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 ومن آيان আসসালামেকুম আমি ইয়াসিন বেশি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার প্রশ্ন হল হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করেছে তবে প্রাথমিকভাবে অনেকের মন পরিণত থাকে না তাই পূজার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় মন আধ্যাত্মিকতার উপরের স্তরে গেলে তখন মনোযোগের জন্য মূর্তি প্রয়োজন হয় না আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তি বানানোর বিরুদ্ধে তবে তারা যুক্তি দেয় প্রাথমিক অবস্থায় মন পরিণত থাকে না তাই মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় পরবর্তীতে সচেতনতার উপরের স্তরে গেলে মূর্তির প্রয়োজন নেই যদি এটাই যুক্তি হয় তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা অলরেডি সচেতনতার উপরের স্তরে চলে গেছি আমাদের কোনো আমাদের কোনো মূর্তির প্রয়োজন হয় না আমরা উপর স্তরে পৌঁছে গেছি যদি এটাই যুক্তি হয় আসুন ভালো করে দেখি একবার আমি আলোচনা করেছিলাম একজন স্বামীর সাথে ইস্কন থেকে হর রাম হরি কৃষ্ণ বোমবে তো তাদের দেখবেন হরে রাম কৃষ্ণ তিনি আসলেন আয়ারাফে তার সাথে আলোচনা করলাম মূর্তি পূজা নিয়ে তিনি আমাকে উদাহরণ দিলেন ভাই জাকির যখন আপনার ছেলে জিজ্ঞেস করবে যে কেন বজ্রপাত হয় আপনি তাকে বলবেন যে ঠাকুরমা চাককি ঘোরাচ্ছে ঠাকুরমা চাককি চাকরি ঘোরাচ্ছে তার মানে ঠাকুর বসে ময়দা পিছছে কেন কারণ ছেলের বয়স কম বুঝতে পারবে না সেজন্য তাকে এটা বলবেন একইভাবে অনেক মানুষ যেহেতু পরিণত না তাই প্রথমে অনুমতি আছে পরবর্তীতে পরিণত হয়ে গেলে মূর্তির অনুমতি নেই আমি তাকে বললাম সে স্বামীকে বললাম স্কনের হরে রাম আমি আমার ছেলেকে এটা কখনোই বলবো না যদি সে জিজ্ঞেস করে কেন বজ্রপাত হয় যে ঠাকুরমা চাককি ঘোরাচ্ছে ঠাকুরমা এখন ময়দা পিসছে কেন জানেন কারণ মিথ্যে বলা হচ্ছে হারাম কথা ঠিক না। এমন কি ঠাট্টা করে যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় আপনার মাথায় পিসে তখন বললে সেটা আলাদা ব্যাপার এটা মাত্র স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেন মিথ্যে কথা বলবে যদি আমি আমার ছেলেকে বলি যে নানি চাককি ঘোরাচ্ছে নানি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে সে যখন স্কুলে যাবে সেখানে বিজ্ঞানের টিচার তাকে শেখাবে কোন চাকরি ঘুরাচ্ছে না এটাই হলো সমস্যা সেজন্য আমাদের এরকম কথা বলা উচিত না এ ব্যাপারটা বেশিরভাগ মানুষের মধ্যে খুবই কমন কমন বেশিরভাগ মানুষের মধ্যে আর যেসব লোকজন বড় বড় বিল্ডিং এ থাকে যখন তারা ছেলেমেয়ের সাথে খেলা করে তখন তারা খেলনা ফেলার ভঙ্গিতে বলে কাক নিয়ে চলে গেছে খেলনাটা কাকে নিয়ে গেছে। তারা ছুড়ে দেওয়ার ভান করে বলে কাক নিয়ে গেছে কয়েকদিন পরে দেখবেন তাদের বাচ্চারও সে বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেন খেলনা ছুটছে এটা তো সবাই করে সব বাচ্চা কাছে খেলনা ছুড়ে ফেলে মা বলবে সব বাচ্চা কাছে তো খেলনা ছুড়ে মারে আমার ছেলে খেলনা ছুঁড়ে সমস্যা কোথায় সব বাচ্চাকে তো ছুঁড়ে মারে না যে বাবা মা এটা করে থাকে তাদের বাচ্চারাও করে কাক নিয়ে গেছে বাচ্চাটা করতে চাই সে খেলনা ছুঁড়ে মারে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমরা নয়তলায় থাকি নয়তলা বিল্ডিং এর উপরে আমার ছেলে কখনোই খেলনা ছুঁড়ে মারেনি কারণটা জানেন আমি কখনোই তার সাথে এটা করিনি যে কাক নিয়ে গেছে আপনি ভুল জিনিস শেখালে আপনার সন্তানও ভুল কাজটা করতে থাকবে সবচেয়ে ভালো সঠিক কথাটা বলেন সহজভাবে সহজভাবে উত্তরটা বলেন যেটা সে বুঝতে পারবে আমরা জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না উত্তরটা সহজ করে বলেন তবে উত্তরটা যদি না জানেন সহজ করে আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি জানি না তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চা কাছে সহজ উত্তরটাই সন্তুষ্ট হয় না যদি ছেলেকে বলেন আমি জানি না ছেলে তখন প্রশ্ন করবে আবা কেন জানো না এই জন্য আমাদের হোমওয়ার্ক করতে হবে আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে আমরা শিখতে পারবো সন্তানরাও শিখতে পারবে তবে কখনো মিথ্যে বলবেন না আপনার সন্তানকে মিথ্যে কথা শিখিয়ে বড় করবেন না অন্য পণ্ডিতদের সাথেও আমার আলোচনা হয়েছে তারা আমাকে উদাহরণ দেয় দেখেন জাকির ভাই আমরা জানি যে বেদ মূর্তি পূজার করা ঠিক না তবে ধরেন ক্লাস ওয়ানে মনটা পরিণত থাকে না সে সময় মূর্তি পূজা করা যায় তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে তখন মূর্তির প্রয়োজন হয় না আমি তাদের বললাম যদি একটা বাচ্চা কোনো স্কুলে যায় ক্লাস ওয়ানে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে তার ভিত্তিটা শক্ত হতে হবে যদি সেই সাবজেক্টে তার ভিত্তিটা শক্ত হয় ভবিষ্যতে কাঠামোটর শক্ত হবে যদি ভিত্তি শক্ত না হয় তাহলে কাঠামো শক্ত হবে না যদি কোনো টিচার শেখায় ক্লাস ওয়ানে অঙ্কের ক্লাসে দুই যোগ দুই সমান চার হয় এরপরে পড়বে ক্লাস থ্রি ফোর ফাইভ এভাবে স্কুল পাশ করবে এরপরে গ্রাজুয়েট হবে তারপরে যদি সে অঙ্কের উপর পিএইচডিও করে তারপরও দুই যোগ দুই সবসময় চারই হবে সে হয়তো শিখবে ত্রিকোণিমিতি অ্যালজেবরা লগারিদম তবে অঙ্কের ভিত্তির যোগের ক্ষেত্রে দুই যোগ দুই সেটা একই থাকবে যদি সেই টিচার ভুল কিছু শেখায় দুই যোগ দুই সমান পাঁচ অথবা দুই যোগ ৬ সমান ছয় ক্লাস ওয়ানে সেক্ষেত্রে ছাত্র গ্র্যাজুয়েট হলে কী হবে সেজন্য ভিত্তিটা অবশ্যই শক্ত হওয়া প্রয়োজন মূলভিত্তিটা সবসময় শক্ত হওয়া দরকার এই বিশেষজ্ঞরা ভালো করে জানেন তাদের ধর্মগ্রন্থ বেদের মূলনীতি হচ্ছে সর্বশক্ত সম্পর্কে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আপনার ঈশ্বরের মূর্তি বানাতে পারবেন না এটাই মূলনীতি আমি তাদের জিজ্ঞেস করব। যদি জানেন যে আপনার ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে আপনার দায়িত্ব তাদের সুধরে দেয়া যদি আপনার ছেলে বলে দুই সমান পাঁচ আপনি চুপ করে থাকবেন তখন কি বলবেন আরে না না আগে গ্র্যাজুয়েট হোক তখন বলবেন যে এটাই আমাদের ধর্মবিশ্বাসের মূল নীতি এমনকি প্রাথমিক পর্যায়ে আপনারা মূর্তি ছাড়াই আল্লাহ সোয়াল তাল্লাহ উপাসনা করতে পারেন আশা করুটে একটা প্রশ্ন মাইকে ঘড়ির কাটার মতো চলতে থাকবে এতে করে আমরা চিরকুটে করা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবুটের প্রশ্ন তারপর মাইকে তারপর তারপর আবার আবার আবার মাইক মাইক। প্রশ্নটা হলো সবাই যখন এক ঈশ্বরে বিশ্বাস করে তাহলে মানুষ কেন ঈশ্বর আর ধর্মের নামে যুদ্ধ করে ভাই প্রশ্ন করেছেন যদি সব মানুষ পৃথিবীর সব মানুষ অথবা বেশিরভাগ এক ঈশ্বরে বিশ্বাস করে একটা টাইপের ধর্মে বিশ্বাস করে তাহলে এত লড়াই কেন বিভিন্ন ধর্মের মধ্যে এত যুদ্ধ কেন আমার জানামতে মতে কোনো ধর্মই একথা বলছে না যে বিনা প্রয়োজনে অন্য কারোর সাথে লড়াই করতে হবে কোনো না। হোক সেটা কোরআন অথবা বেদ অথবা বাইবেল কোথাও এটা বলছে না আর পবিত্র কোরআন বলছে সেটা মাই দা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে সেটা যদি খুনের অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো কোরআন একথা বলছে না যে কোনো মুসলিমকে মারামারি মানুষ জাতিকে হত্যা করা আপনি যে কোনো মানুষকে হত্যা করেন সেটা যদি খুনের অপরাধ বা ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো কোনো ধর্মই এই কথা বলছে না যে মানুষ বিনা কারণে একে অন্যের সাথে লড়াই করবে যদি কেউ আপনার উপর অত্যাচার করে তাহলে বেশিরভাগ ধর্মই বলছে সেই অত্যাচারীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে কোরআন এই কথা বলছে সুরা আনফাল সুরা ত কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয় আপনার ঘর থেকে আপনার বিশ্বাস থেকে আপনার দেশ থেকে তখন আত্মরক্ষার জন্য লড়াই করেন গীতায় কথা বলছে। যে গীতা গীতা এটাকে বলা হয় বেদের অমৃত রস এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন তুমি এখন সত্যের জন্য যুদ্ধ করবে যদি তোমার বিপক্ষে লোক আত্মীয় স্বজন হয় চিন্তা করো না তারা ভুল পথে থাকলে তুমি লড়াই করবে কুরান বলছে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে কোরআন হচ্ছে মোমিনদের জন্য আরোগ্য এবং রহমত অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা শুধু ক্ষতি বৃদ্ধি করে তাহলে কোনো ধর্মই লড়াই করতে বলছে না যদি না সেটা আত্মরক্ষা হয় এমন কি পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাত কে মেরে ফেলে অপরাধীকে মেরে ফেলে তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের লড়াই করা উচিত না তারপরেও আমরা জানি মানুষ লড়াই করে কেন সেটাই আসল প্রশ্ন আপনারা কি কারণটা জানেন মানুষ আসলে লড়াই করে ক্ষমতার জন্য বস্তুগত জিনিসের জন্য পলিটিশিয়ানরা তারা ভোট চায় তাই সে কি করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয় রায় তখন আপনি একটা পক্ষে চলে যাবেন তারপর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে মুসলিমরা মুসলিমকে পলিটিক্স যদি বিল্ডার একটা জমি চায় দখল করতে পারছে না সেখানে অনেক কুঁড়ে ঘর আছে সে কি করবে ধর্মকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবে। কুঁড়ে ঘরগুলো পুড়ে যাবে তারপর বিল্ডার দখল করে বিল্ডিং বানাবে টাকার জন্য এই লোকগুলো ক্ষমতার জন্য বস্তুগত লাভ আর টাকার জন্য মানুষের ভেতরে দাঙ্গা বাধিয়ে দেয় তা না হলে সাধারণ হিন্দু আর সাধারণ দেশভাগের সময় সেরকম রায়নি যেমনটা এখন দেখতে পাই এগুলো কারা করছে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানরা এগুলো করছে এই সবকিছু ক্ষমতার জন্য বস্তুগত লাভের জন্য এমনিতে কোনো ধর্মই বলে না যে আমরা একে অন্যের সাথে লড়াই করবো আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে এটা আমরা জানি আমাদের মধ্যে পার্থক্য আছে তবে একজন পলিটিশিয়ান সবার সামনে বলবে রামও খোদা আল্লাহ খোদা সবার সামনে আর আড়ালে বসে রায় প্ল্যান করবে আমরা এরকম মিথ্যা সেকুলারিজম বিশ্বাস করি না মনে করেন দুজন লোক আছে একজন লোক বললো দু যোগ দুই সমান চার অন্য লোকটা বললো দুই যোগ দুই সমান পাঁচ जे है हावे। चार ये सठीक और दूस दूसमान पाँच, बो पाँच तब लड़ाई करबा सत्य अपन लड़ाई करबना कोरोना आगे कथा को सुराका फिर अद्याय नय एक छय তার করবে না তোমরা যাকে চাও আমি তার ইবাদত করবো না তোমরাও তার ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আমি তার কাছে সত্যিটা বলবো ভাই মূর্তি পূজা করবেন না দিন সম্পর্কে কোন জবরদস্তি নেই সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট যদি তুমি আল্লাহ সাহানের হাত ধরো তিনি তোমাকে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোতে আর যদি শয়তানের হাত ধরো সে তোমাকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারে এখন তুমি ঠিক করো কিন্তু কোন ধর্মই বলছেনা যে অন্যের সাথে লড়াই করবে বিনা কারণে আশা করি তোমরা পেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাসিব মাদানি আর আপনারা দেখছেন 30 টিভি বাংলা জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ বলো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 533, क्षी नन तृत्य हलो लाम पलाम जन्म नें जाते गोष्ठी पाथर मानव दृढ़ विश्वास ज्ञान যে ব্যক্তি প্রকৃত মুসলিম ব্যক্তি তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর বিধানের সামনে সে সত্যিকার ভাবে আত্মসমর্পণ করবে ডক্টর মোহাম্মদ তোমরা সত্যিকার মুসলিম না হয় আদর্শ মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা দেখুন আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয়। পরবর্তী অনুষ্ঠান বাংলায় করণীয়কুম ভাই ডক্টর জাকি নাই আমার প্রশ্নটা আল্লাহর আকাশ সম্পর্কে পবিত্র কোরআানে জুমার অধ্যায়ে উনচল্লিশ আয়াত সাতষট্টি আয়াতটার অনুবাদ করলে হবে পুন দিনে পুরো পৃথিবী থাকবে তার হাতের মুঠয় আর আকাশমণ্ডলী তার ডান হাতে ভাজ করা অবস্থায় থাকবে এটার সমর্থনে একটা সহি হাদিসও আছে সহি আল বুখারি খণ্ড ছয় হাদিস নং তিনশো আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি বন প্রশ্ন করলেন যে সুরা জুমারে উল্লেখ করা হয়েছে কথাটা ঠিক কথা বলছে যে রোজ কিয়াম দিন বিশ্ব জগতের সবকিছু আল্লাহর হাতের মুঠই থাকবে এছাড়া কিছু কথা ইত্যাদি তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি চাবিকাঠি সেই চাবিকাঠিটা আমি বলছি সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত এগারো বলা হয়েছে তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই कुरान जी आल्लार हाथ आन पवित्र कुरानी तेजी धरे रेखे ठीक तब ना कथा एक ही भाव पवित्र कुरान जो आल्ला देखते सुनते पान तरह की आल्ला शुरान এখন কিভাবে শোনেন আল্লাহ মালুম আল্লাহ জানেন আল্লাহ আছে তবে আমার না যে পাঁচটা আঙ্গুল নখ আছে তারপর না আল্লাহ আর কোনো কিছু নেই আল্লা তালা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম তিনি এটা অবশ্যই করবেন কোরআন যখন বলছে আকাশকে ডানাতে ধরবেন অবশ্যই তিনি ধরবেন সেটা কিভাবে ধরবেন আমি জানি না রোজকে আমাদের দিনে ইনশাল্লাহ আপনি আর আমি সেটার সাক্ষী হব। পরের প্রশ্ন চিরকুট থেকে ভাই মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ জেন্ডার আরোপ করা যায় না তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সম্পর্কে হি বা পুরুষবাচক সর্বনাম ব্যবহার করা হয়েছে কেন একজন বোন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর এই প্রশ্নটা নিয়ে আমি অনেকদিন সমস্যার ভেতরে ছিলাম আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ হলেন নূর তার কোনো জেন্ডার নেই তাহলে কেন আরবিতে বলা হয়েছে হুয়া ইংরেজিতে হি এই প্রশ্নটা আমি অনেক মানুষকেই করেছি ইন্ডিয়ায় আর বিদেশেও কিন্তু কোন সন্তোষজনক উত্তর পাইনি তারপর নিজে কিছুটা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করলাম যখন আমি আরবি শিখলাম ব্যাকরণ আরবি ব্যাকরণের জেন্ডার হচ্ছে দুই প্রকারের পুরুষ আর স্ত্রী ইংরেজি গ্রামের তিনটা জেন্ডার পুরুষ স্ত্রী আর ক্লিপ তাহলে যদি হুয়া শব্দটার अनुबादी शब्दी करें आल्ला से माना तला सब जेंडार ইংরেজিতে হি বলি কেন কিছু লোকে ভাবে বলতে পারে যদি হুয়া মানে হি অথবা ইট আর হিয়া মানে আল্লাহ হিয়া না বলে হুয়া বললেন কেন কারণ বলছে। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি যখন শিখলাম আরবি ব্যাকরণ তখন আমি জেনেছিলাম আরবি ব্যাকরণে স্ত্রী লিঙ্গ কিছু নিয়ম আর শর্ত পালন করতে হবে স্ত্রী লিঙ্গ প্রথমত প্রকৃতিগত স্ত্রী হলে যেমন মা উমুন অবশ্যই স্ত্রী হবে দ্বিতীয় নিয়ম যদি শব্দের শেষে তা তা এটা স্ত্রী লিঙ্গ যেমন মিরুাতন ফ্যান শেষে আছে তা এটা স্ত্রীলিঙ্গ হবে আল্লাহ আল্লাহ নারী নন তা স্ত্রী হবে না আল্লাহর শেষে তা নেই তা আছে না স্ত্রীলিঙ্গ হবে না তৃতীয় নিয়ম শব্দের শেষে বড় আলিফ থাকলে সেটা হবে স্ত্রীলিঙ্গ আল্লাহর শেষে আলিফ নেই স্ত্রীলিঙ্গ হবে না এছাড়াও আরেকটা নিয়ম শরীরের যে অঙ্গ গুলো দুটো আছে চোখ আমাদের আইনুন স্ত্রী ইয়াদুন হাত স্ত্রী লিঙ্গ আল্লাহ হলেন বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় না সেজন্য ব্যাকরণের নিয়মে যেহেতু এখানে হিয়া শব্দের ব্যবহার করা যাচ্ছে না সি অথবা ইট আল্লাহর সর্বনাম হুয়া এমনিতে আল্লাহ কোনো জেন্ডার বা লিঙ্গ নেই আসসালামু আলাইকুম ভাই আমার নাম আলী হোসেন আপনি আজকে বললেন আর এর আগেও আপনাকে বলতে শুনেছি যে বাইবেলে যিশু কোথাও নিজেকে ঈশ্বর বলেননি আমি একটা বুকলেট পড়েছি যেটা খ্রিস্টান ধর্ম প্রচার করছে সেখানে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট সব দুঃখ কষ্ট নিরাময় করেন আর এখানে উল্লেখ আছে যে যীশু বলেছেন আমি প্রভু তোমাদের নিরাময় করি এটা আছে বুক অফ এক্সোডাসে অধ্যায় পনেরো অনুচ্ছেদ ২৬। এখানে আরো বলা হয়েছে যে ফার্স্ট জনে আছে অধ্যায় এক অনুচ্ছেদ সাত যশুর রক্ত আমাদের পাপ থেকে মুক্ত করেছে আবার প্রশ্ন প্রথম কথাটা নিয়ে যে আমি প্রভু তোমাদের নিরাময় করি কথাটার মানে কি এই নয় যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন ভাই আপনি বললেন এক্সোডাস অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ অনুচ্ছেদ ছাব্বিশ যিশু বলেছেন আমি তোমাদের আরোগ্য করেছি ভাই এক্সোডাস এটা একটা অংশ ওল্ড টেস্টামেন্টের আমি লেকচারে বলেছি গোটা বাইবেল স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ আপনি পাবেন না যেখানে একটা বাইবেল আছে ধর্মগ্রন্থ কিং জেমস ভার্সন এখানে যিশুখ্রিস্টের বলা কথাগুলো লালকালিতে চেক করে দেখেন এটা লালকালিতে নেই এটা যীশুখ্রিস্টের কথা না অন্য কারো কথা হবে তারপরেও যদি মেনে নেই তর্কের খাতির মানলাম যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি নিরাময় করেন করোনা একমত আমি আমার বলেছি আমরা তিনি মৃতকে জীবিত করেন আল্লাহ নির্দেশে সুস্থ আল্লাহ নির্দেশে আমার কথাটা মেনে নিতে কোনো আপত্তি নেই যে যিশুখ্রিস্ট বা ইসা মানুষকে নিরাময় করেছেন আমরা মুসলিমরাও এটা বিশ্বাস করি তবে তিনি যা কিছু করেছেন তা বাইবেলে এ কথা বলছে গসপাল ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ তিনি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন গসপ্লব লুক অনুচ্ছেদ বিশ তিনি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে সব কাজ করেছিলেন আমার এটা আপত্তি নেই অলৌকিক কাজ করেছেন তবে এক্সপোর্টার কোন কথা বলেনি যিশু খ্রিস্ট বিসাল্লাম যদি সেটা থেকেও থাকে আমার কোনো আপত্তি নেই কারণ তিনি অলৌকিক কাজ করেছেন যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে এই সবকিছুই করেছেন আল্লাহ সব এ ছাড়াও যীশু খ্রিস্ট ভাই বলেছেন গসপুলতে অনেক নকল খ্রিস্ট আর নকল নবী আসবে আর যদি সম্ভব হয় তারা মনোনীতদেরও প্রতারিত করবে অলৌকিক কাজ করো পরীক্ষা না যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এটা হচ্ছে গসপুলপ ম্যাথিউ অধ্যায় এগারো অনুচ্ছেদ এগারো কোনো মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট যারা কোন মহিলার গর্ভে জন্মেছে সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট তার মানে যীশুখ্রিস্টের চেয়েও তিনি বেশি মহান ছিলেন কারণ যীশুখ্রিস্ট জন্মান মরিয়ামের গর্ভে কোন মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হচ্ছেন জন দ্য ব্যাপটিস্ট যিশুর কথা অনুযায়ী তিনি কোন অলৌকিক কাজ করেছেন একটাও না সেজন্য অলৌকিক কাজ ঈশ্বর হর কোন শর্ত না আশা করি উত্তরটা পেয়েছেন আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করতে পারার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল অতিথি ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই এছাড়াও এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাজাকুম্লা খায়রান কন লুদূলসিও লিল কবরিল কৌ ন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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर रेट पीस टी डटी मानव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 मानवतार देख इे अदिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छटाय बाचार दोपुर साढ़े बारोटाय बांगलेश